াহ ইনু আবু সুফিয়ান রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বললেন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিনি বললেন এবং আমিও বলেছি আদুলু আল্লাহ ইহা ইহ মু বললেন আদুআ আহম্মদ রসুল্লাহ তখন মুয়াবিয়াহ বললেন এবং আমিও বললাম যখন মুয়জ্জিন আজান শেষ করলেন তখন মুয়াবিয়াহ রাজাল্লাহ তাল্লাহ্ন বললেন হে লোক সকল তোমরা আমার হতে যে বাক্যগুলো শুনেছ তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মুয়াজ্জিনের আজানের সময় এ মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি